আলহামদুলিল্লাহ রবীল আলমিন ওলা কাতুল মুক্তিন ওসলাত ওয়াসালাম আল্লাহ শিলাম ওসঈদুল সালীন নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসবিহাজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী বরক আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মানুষের জীবনে বন্ধুর প্রভাব বন্ধু মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মানুষ সামাজিক জীব প্রত্যেকটি নরনারীরই নিজের কাছের কিছু লোকজন রয়েছে যাদের সঙ্গে তিনি চলাফেরা করেন উঠা বসা করেন বাল্য বয়সে হয় বড় হলেও হয় মানুষের জীবনে বন্ধু বন্ধুবান্ধব থাকে মানুষের এটা সামাজিকতার একটা বিশেষ অংশ এ বিষয়ে ইসলাম আমাদেরকে যা গাইড করেছে কী ধরনের বন্ধু আমাদের জীবনে থাকা উচিত শুধু আমাদের জন্য নয় এমনকি আমাদের ছেলে মেয়েদেরকে কী ধরনের বন্ধু তারা বাছাই করে নেবে এই বিষয়টা আজকের আলোচনার বিষয় তার মূল ভিত্তি হচ্ছে একটি হাদিস রসল্লাহ সাল আলসালামে সাদ করেছেন আলমার উআলা দিনিয়ানুক মানিউলের হাদিসের অর্থ হচ্ছে একজন ব্যক্তি তার বন্ধুর দিনের উপরেই অবস্থান করে বন্ধুর দিনদারি যেমন সেই ব্যক্তিটির দিনদারিও তেমনি করে উঠবে কাজেই তোমরা কাকে বন্ধু হিসেবে বেছে নিচ্ছ সেটা ভালো করে দেখে নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং এই বন্ধু মানুষের জীবনে ব্যাপক ভূমিকা পালন করে মানুষকে ভালো হওয়ার পিছনে ভালো সঙ্গ অনেক সহযোগিতা করে আর মানুষকে খারাপ হওয়ার পিছনে খারাপ সঙ্গ অনেক কন্ট্রিবিউট করে একটি হাজি সে রসুল্লাহ সাল্লাম সুন্দর এক্সাম্পল দিয়েছেন কিভাবে ভালো বন্ধু মানুষকে ভালো কাজে সহযোগিতা করে ভালো হতে সহায়তা করে আর খারাপ বন্ধু কিভাবে মানুষের ক্ষতির কারণ হতে পারে তার সুন্দর একটি এক্সাম্পল তিনি একটি হাদিসে দিয়েছেন সেটি হচ্ছে তিনি বলেছেন ইনামা সাল জালি সেহ জালি কাহা মিল মেস্ক ভালো সঙ্গী ভালো বন্ধু অথবা খারাপ সঙ্গী বা খারাপ বন্ধুর এক্সাম্পল হচ্ছে মেস্ক বহনকারী যার কাছে মেষ আঁতরের সুগন্ধ রয়েছে এমন ব্যক্তি অথবা ওই রকম ব্যক্তি যে ব্যক্তি কয়লাতে আগুন ধরানোর জন্য একটা চুঙ্গা হাতে নিয়ে ফুঁক দেয় যাতে করে আগুনটা ভালো করে জ্বলে ওঠে আমাদের দেশে কর্মকারকে আপনারা দেখেছেন যারা লোহার কাজ করে যারা লোহা পিঠা আগুনে গরম করে তারা একটা চুঙ্গার মতো হাতে রাখে সেটা দিয়ে তারা ফুঁ দিয়ে আগুনটাকে জ্বালান তাকে বলা হচ্ছে হাদিসে না ফেখুল কী এই দুটো এক্সাম্পল দিয়েছেন ফাহামিল মেস্ক যেই ব্যক্তির বন্ধু যদি কারো থাকে যেই ব্যক্তির কাছে মেস্ক রয়েছে তিনি আতর ব্যবসায়ী হোক অথবা তিনি আতর পকেটে রাখেন তার সঙ্গে আতর মেস্ক এই জাতীয় কিছু থাকে সেই ব্যক্তি যদি তোমার বন্ধু হয় তাহলে তুমি তার থেকে অনেক ভালো কিছু পাবে যেমন ইম্মা আন ইহদি সে হয়তোবা তোমাকে কিছু মেস আতর একটু লাগিয়ে দিতে পারে তোমার শরীরে একটু তোমাকে গিফট দিতে পারে সম্ভাবনা রয়েছে অথবা ইম্মা আনতে তা আমিনু আর সে যদি আতর ব্যবসায়ী হয় তার দোকানে গল্প করতে গেলে তোমার মনে চাবে একটু আতর কিনে নেই তুমি আঁতর হয়তো কিনে নেবে ওয়াই ইম্মা তা নাহলে কমপক্ষে তুমি এটা হবে যে তার আতরের দোকানে বসে থেকে তুমি কিছু সুগন্ধ অটোমেটিক্যালি তোমার গায়ে লেগে যাবে কাপড়ে লেগে যাবে এবং তুমি বিনামূল্যে সেটা এনজয় করতে পারবে সোজা কথা এই ভালো একজন বন্ধু আতরওয়ালা আতর ব্যবসায়ী তোমার বন্ধু হওয়ার কারণে তুমি তার থেকে খারাপ কিছু না হয়ে কিছু না কিছু ভালো তুমি অবশ্যই পাবে না শেখ কী যে ব্যক্তি কয়লার মধ্যে আগুন জ্বালানোর জন্য একটা চুঙ্গা হাতে নিফুখ দিচ্ছে কর্মকারের মতো দায়িত্ব পালন করছে সে যদি তোমার বন্ধু হয় আর তার কাছে তুমি যাও আর সেখানে গিয়ে তুমি বসো গল্প গুজব করতে যাও আলাপ করতে যাও তাহলে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে ক্ষতি না হয় তোমার মুক্তি নেই এমন হতে পারে তুমি তার সঙ্গে বসে আছো আর সে তখন আমরা ছোটোকালে দেখেছি আমি নিজে এটার অভিজ্ঞতা শিকার হয়েছি আমি কর্মকারের দোকানে গিয়েছিলাম কিছু আমাদের লোহার যন্ত্রপাতি তৈরি করার জন্য এবং সেই যখন ওই লোহাটাকে ভালো করে গরম করে পিটাচ্ছিল তখন ফুলিঙ্গ বের হয়ে আসছে এবং আমি সাক্ষী যে আমার কাপড়ে তখন অলরেডি এরকম ফুলিঙ্গ লেগে স্পট হয়ে গেল তাহলে এটার সম্ভাবনা রয়েছে কমপক্ষে তুমি সেখানে থাকলে এই যে দুর্গন্ধটা আছে ধোয়া এটা তোমাকে অবশ্যই ক্ষতি করবে যে তুমি সেখান থেকে যখন বের হয়ে আসবে তোমার গাড় থেকে তখন পোড়ানো একটা গন্ধ বেরিয়ে আসবে রসুল্লাহ সাল্লসলাম ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর এক্সাম্পল দিলেন ইননা ইন্নামিন্ন সিনাহাসান মাফাতিফুল খাই বাগালিক সার মানুষের মধ্যে এমন কিছু লোক আছে এই লোকগুলো আসলে ভালো কাজের চাবি হিসাবে আল্লাহ তালা তাদেরকে ব্যবহার করে। তাদের হাতে মনে হয় যেন ভালো কাজের চাবি থাকে অনেক ভালো কাজ আল্লাহ তালা তাদেরকে দিয়ে করিয়ে দেন আর মাগালিক ল তাদেরকে আল্লাহ তালা ব্যবহার করেন মন্দ কাজকে বন্ধ করে দিতে তাদের হাতে আল্লাহ তালা অনেক মন্দ কাজকে পৃথিবী থেকে সরিয়ে দেন এমন লোকগুলো সত্যি অনেক ভালো লোক এমন লোকগুলো সত্যিই ভালোবন্ধু হতে পারে আর কিছু লোক আছে তার উল্টা ফাতুব আলী মান জল আল্লাহ মাফাতিহাল খাই আলাইয়া দেহি সেই লোকটি এমন ভালো যেই ব্যক্তির হাতে আল্লাহ আল্লাহতালা ভালো কাজ করান তাকে ভালো কাজের চাবি হিসাবে ব্যবহার করেন মাগালিক সার হিসাবে ব্যবহার করে। কিন্তু মানুষের মধ্যে আবার কিছু লোক আসে অমিনা না আসে না আসান মাফাতিহ সার ও মাগালিকুল খাই তাদের কাজ হচ্ছে মন্দ কাজের দরজা খুলে দেওয়া আর ভালো কাজের দরওয়াজা বন্ধ করে দেওয়া এই লোকগুলো যেখানে যায় তাদের দ্বারা কিছু খারাপ কাজ শুরু হয়ে যায় তাদের সঙ্গ দিয়ে মানুষ খারাপ কাজ শিখে তার ভালো কাজ করা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় আপনি যদি এমন একটি আড্ডা বাজ লোকের সঙ্গে আপনি গল্পগুজব করে বন্ধু বান্ধব আপনি নামাজি মানুষ তার সঙ্গে চা খেতে গিয়ে গল্প করতে গিয়ে বসে গেছেন সে নামাজ পড়ে না গল্প করতে করতে আপনি দেখবেন বেমালুম জামাত মিস করে ফেলেছেন এমনকি নামাজ কাজা হয়ে গেছে কারণ ওই লোকটার সঙ্গে আড্ডা দিতে গিয়ে আপনাদের ক্ষতি হয়ে গেছে আর যদি ভালো মানুষ থাকে একটা নামাজি লোক দিনদার লোক আপনার বন্ধু হয়ে যায় তার সঙ্গে আপনি চা খাতে বসলেও গল্প করতে বসলেও সে বলবে যে চলো চলো নামাজের টাইম হয়ে গেছে জামাত শুরু হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে আপনি ঠিকই নামাজ পড়ার একটু অলসতা থাকলেও এই লোকটার কারণে আপনি নামাজ পড়া শুরু করে দেবেন আপনি জামাত ধরা শুরু করে দেবেন এবং যে লোক আপনার ভালো বন্ধু সে যখন আপনার পাশে নামাজ পড়বে আপনি যখন দেখবেন মার্শা আল্লাহ কী সুন্দর করে নামাজ পড়ছে কত খুসুর খুচুর সাথে নামাজ পড়ছে কি সুন্দর করে রুকুসাজ্জা করছে আমি তো একটু বেশি তাড়াহুড়ো করে ফেলি আপনি তার থেকে ভালো জিনিস শেখার চেষ্টা করবেন এইভাবে বন্ধু সঙ্গী মানুষের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে আপনি যখন দেখবেন যারা সিগারেট খায় ধূমপানের অভ্যাস যাদের রয়েছে তাদেরকে আপনি জিজ্ঞেস করুন তারাই ধূমপানের অভ্যাসটা কিভাবে জোগাড় করেছে হঠাৎ করে কেউ একদিন পয়সা নিয়ে দোকান থেকে সিগারেটের প্যাকেট কিনে খাওয়া শুরু করে দেয় নিশ্চয়ই না প্রায়ই সব লোকেরই অভিজ্ঞতা এমন যে তার বন্ধু বন্ধুবান্ধব যারা সিগারেট পান করতো ধূমপান করত তাদেরকে দেখা সাক্ষাৎ হয়েছে বলেছে অফার করেছে এক সঙ্গে কলেজে গিয়েছে স্কুলে গিয়েছে বাজারে গিয়েছে যেতে যেতে বন্ধু এমনি অফার করেছে এক টান দুই টান ফ্রি দিয়ে দিয়ে অভ্যাস করেছে কোনো দিন এমনি সিগারেট অফার করেছে বিড়ি অফার করেছে আস্তে আস্তে করে এক পর্যায়ে ধূমপানে অভ্যস্ত হয়ে গেছেন আপনার এই ধূমপানকে আপনি এখন আর সরাতে পারছেন না এই একটা খারাপ অভ্যাস আপনার জীবনে লেগে গেছে তার জন্য দায়ীকে আপনার ওই অসৎ বন্ধু সঙ্গে অথবা ধূমপাই বন্ধু নট নেসেসারি ধূমপাই হলে অসৎ হয়ে যাবে বাট ওই যে একটা অভ্যাস তার থেকে আপনার মধ্যে এসেছে আজকে এটা আপনার জন্য কাল হয়ে গেছে অনেক চেষ্টা করে আপনি সেটা থেকে ছুটতে পারছেন না শুধু ধূমপান নয় এমন কি তারা ড্রাগে অভ্যস্ত হয়ে যাচ্ছে আজকে হিরোইন খাওয়া শুরু করে দিয়েছে আপনি তাদের ইতিহাস তালাশ করুন দেখতে পাবেন যে তারা নিজেরা হঠাৎ করে একদিন কৌতূহলবশত ড্রাগ কিনে খাওয়া শুরু করেনি এটা তাদের বন্ধু বান্ধব অথবা তাদের সহকর্মী সঙ্গী যাদের সঙ্গে সময় কাটিয়েছে তাদের প্রভাব তার জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং তাকে এমন একটি অভ্যাসের দিকে নিয়ে এসেছে এই জন্য প্রিয় নবীজ সাল্লু আলহি আসাল্লাম আমাদেরকে ভালো সঙ্গে নির্বাচন করার জন্য গুরুত্ব দিয়েছেন স্বয়ং আল্লাতালা বলেছেন বা মা সদে তিন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো তোমরা কার্যের সঙ্গে থাকো তোমরা ভালো লোকের সঙ্গে থাকো থাকুক আমরা একটি বিরতিতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে তাদের কাছে দিয়ে অনেক করাপি আন্দোলন হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে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 रक्षा देखा सवार ऊपर रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी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 আমরা বিরতির আগে যে বিষয়টি আলোচনা করেছিলাম আমরা সেখানে ফেরত যাচ্ছি বন্ধু মানুষের জীবনে বড় ভূমিকা পালন করে একটা মানুষের নেককার হিসেবে গড়ে ওঠা গুণাগার হিসাবে গড়ে ওঠা সৎ চরিত্রবান হওয়া অসৎ চরিত্র প্রভাবে প্রভাবিত হওয়া এসব কিছুর পিছনে বন্ধু বান্ধবের ব্যাপক ভূমিকা রয়েছে এটা ছিল আমাদের বিষয় জীবনে যারা ক্রিমিনাল হয়েছে ব্যর্থ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভুল করেছে আমরা যদি তাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব অনেক ক্ষেত্রে তাদের এই ক্ষতির পিছনে বন্ধুবান্ধবের বিরাট ভূমিকা রয়েছে আমি একটা এক্সাম্পল আপনাদের কাছে সিরাতে প্রাক্তিক আনতে চাই আবু তালেব আপনারা জানেন তীর নবীজি সাল্লামের আপন চাচা এবং তিনি রসুল্লাহ সাল্লামকে অনেক সহায়তা করেছেন অনেক সাহায্য করেছেন কিন্তু এই আবু তালেব ইমান আনেননি ইসলাম কবুল করেননি শেষ বয়সে তিনি মৃত্যু সর্বয় সায়িত এবং তিনি এখন সমস্ত মৃত্যুর লক্ষণ ফুটি উঠেছে ওনার চেহারায় নবী করিম সাল সালাম দেখতে পেলেন তার প্রিয় চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে ইমান ছাড়া তিনি খুবই আবেগ সহকারে চাচার কাছে আসলেন বসলেন খুব অনুরোধ করলেন যে চাচা আপনি শুধু এই কালিমাটা পড়ে ফেলেন কালিমা তুমাত জুবিহা আইন্দাল্লাহ এই কালিমাটা পড়ে ফেলেন আপনি ইমানটা কবুল করে ফেলেন তারপরে আপনার মৃত্যু যদি হয়েও যায় কোনো আমল করার আগে তাহলে আমি আল্লাহ তালা কাছে আপনার জন্য ফরিয়াত করতে পারব। আপনার জন্য সুপারিশ করতে পারবো কিন্তু আপনি ইমা নিয়ে না মরলে আমি তো সেই সুযোগ পাব না তিনি বারে বারে অনুরোধ করলেন আই আম কুল হে চাচা আপনি বলুন কালিমাটা আপনার জন্য সুপারিশ করব। আবু তাহলে প্রিয় ভাতিজাকে নাকস করতে চাইলেন না কনসিডার করছেন কিন্তু তার আশেপাশে তার সঙ্গী সাথীরা চলার সাথীরা রয়েছে আবু জাহাল এবং তার অন্যান্য সঙ্গীরা আবুল্লাহাব তার পাশে রয়েছেন তিনি তাদের দিকে তাকালেন তারা কি মনে করে তারা যদি একটু সায় দেয় তারা যদি আপত্তি না করে তাহলে তিনি বলে ফেলবেন তিনি তাকালেন তারা তখন আপত্তি করল তারা তোকে বলল যে আপনি কি বলেন আপনি এতদিন যে বাপদাদার ধর্মে ছিলেন মৃত্যুর আগে আপনি আমাদেরকে নেতৃত্ব দিলেন আর মৃত্যুর আগে আপনি আমাদের রাস্তা ছেড়ে চলে যাবেন সব লোক কী বলবে শিশি করবে যে এত বড়ো লিডার মৃত্যুর আগে এমন কাজ করে ফেললো বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করে ফেলল এভাবে করে তারা তাকে থামিয়ে দিল তিনি আর আগালেন না পরে রসৌল্লা সাল আলাইসালাম আবার অনুরোধ করলেন কোনো রকমের কালিমাটা পড়িয়ে দেওয়া যায় কি না তিনি আবার চেষ্টা করলেন কিন্তু আবু তালেব আবার তাদের চেহারা দিকে তাকালো দেখি তারা এইবারে ঠায় দেয় কিনা তারা তাকে একটু অ্যালাউ করে কিনা বান্ধব তার সহকর্মী ছিলেন যারা তার লেফটেন্যান্ট যারা ছিলেন তাদেরকে তিনি নাকস করতে চাইলেন না কিন্তু কোন রকমই তারা রাজি হলো না একই কথা তারা বললো কিন্তু শেষ পর্যন্ত একাধিকবার চেষ্টা করে আবু তালেব এখন টায়ার হয়ে গেলেন শেষ তিনি বলে ফেললেন আখের মা কাল্লামাহুম আনা আলাম মিল্লাতে আব্দুল মোতালেব আমি আব্দুল মোতালবের মিল্লাতের উপরেই আছি দা আনি ইয়া মোহাম্মদ আমি তো মিল্লাতে আব্দুল মোত্তালেব মোহাম্মদ আমাকে ছেড়ে দাও আমি আব্দুল মোত্তালবীর মিল্লাতের উপরেই থাকি যেটা আমার কৌমের মিল্লাত আমার সবার মিল্লাত এবং তিনি শেষ পর্যন্ত এই কালিমা পড়তে পারলেন না কিছুক্ষণের মধ্যেই ওনার ইন্তেকাল হয়ে গেল রসুরুল্লাহ সাল্লসলাম নিরাশ হয়ে গেলেন তিনি নিরাশ হয়ে বের হয়ে গেলেন এবং আবু তালেব ইন্তেকাল হয়ে গেল হুফরের উপরে একটু চিন্তা করে দেখুন কি বড়ো নিয়ামত মিস করলেন আবু তালেব কত বড়ো ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন পেয়া প্রেসার তার এই যে সহকর্মীদের তার সঙ্গীদের প্রভাব তাকে কত বড় কল্যাণ থেকে মাহরুম করে দিল চিরোদিনের জন্য এবং তিনি ফিনাড়ি জাহান্নামা খালুদ্দিনা ফিহা চিরোদিন জাহান্নামে থাকার জন্য তিনি চলে গেলেন কুফরের সাথে এবং কালিম্যাকে মিস করলেন স্বয়ং রসুল্লাহ সাল আলী সাল্লাম তার এই চাচাকে তিনি আর জানাজা করতে কোনো সুযোগ কিছুই পেলেন না আলী রাজি আল্লাহ তালা আনুকে বললেন যে তোমার পিতাকে তুমি সমাহিত করো তার তুমি দাফন কাফনের ব্যবস্থা করে দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জীবনে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের ব্যাপক প্রভাব রয়েছে আমি আগেই বলেছি যে আমরা মানুষ সামাজিক জীব আমাদের সবাইকেই কারো না সঙ্গী সাথে লাগে যে একেবারে অসামাজিক তারও দেখবেন আপনি দুই একজন বন্ধুবান্ধব রয়েছে কাছের লোক রয়েছে একান্ত আপনজন রয়েছে আমরা আপনজন তাদেরকেই করে নেব যারা সচ্চরিত্রবান যারা ভালো যাদের দিনদারি রয়েছে আর এমন লোকের সঙ্গ থেকে আমরা ধরে থাকা লাগবে যাদের চরিত্র ভালো নয় যাদের আমলের মধ্যে গুনার পরিমাণ বেশি যারা বেনামাজি যাদের জীবনে দিনের কোনো সম্পর্ক নেই এমন প্রভাব আমাদেরকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে ব্যাপারটা শুধু আমাদের জন্য সীমাবদ্ধ নয় যারা বয়স্ক রয়েছি তাদের একটা বুঝ পয়দা হয়েছে আমাদের সবচেয়ে বেশি চিন্তা করা দরকার আমাদের ছেলে মেয়েগুলোর জন্য নবীনদের জন্য কিশোরদের জন্যে যারা স্কুলে যাওয়া আসা করে এবং খেলাধুলা করে এই জন্য পিতামাতাকে সাংঘাতিকভাবে খেয়াল করতে হবে যে তার সন্তানের বন্ধুবান্ধব কারা আর আপনি যে বন্ধুবান্ধব থেকে একদম বঞ্চিত করে ঘরে ধরে রাখতে পারবেন না স্কুলে যেতে হবে আসতে হবে সেই জন্য পিতামাতাকে খেয়াল করতে হবে যেটা ভালো বন্ধব তালাশ করার জন্য প্রয়োজন বোধে পিতামাতা হেল্প করতে হবে আপনারা জানেন যে আপনাদের নিজেদের কিছু বন্ধু বন্ধব রয়েছে অথবা সঙ্গী রয়েছে অথবা এমনকি আত্মীয় স্বজন রয়েছে সকল আত্মীয় ছেলে ছেলেমেয়েরাই হয়তো ভালো নয় আপনাকে বাসাই করতে হবে কোন ধরনের আত্মীয় স্বজনের ছেলেমেয়েগুলো এগুলো আপনার ছেলে মেয়ের সঙ্গী হলে আপনার জন্য সেইফ হবে এবং আমি জানি আমার কিছু বন্ধুবান্ধব এমন রয়েছে যারা খুবই সতর্ক এবং যারা তাদের ছেলেমেয়েদের জন্য সঙ্গী জোগাড় করতে তারা নিজেরা উদ্যোগী হয়ে তাদের জন্য ভালো সঙ্গ তালাশ করেন তারা জানেন যে এটা শূন্য থাকার জিনিস নয় খালি থাকবে না অন্য কিছু এসে পূরণ করে ফেলবে সেজন্য তারা ভালো সঙ্গী বাসাই করে দিতে নিজেরা টার্গেট নিয়ে নিজেরা কাজ করেন এবং ভালো পরিবারের সঙ্গে তাদেরকে সক্ষতা সঙ্গ তালাশ করার জন্য চেষ্টা করে দেন সেই কাজ আমাদের আমাদেরকে করতে হবে আমি আমাদের যারা বিশেষ করে স্কুল কলেজ গ্রামের ছাত্র রয়েছে তাদের জন্য ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যেভাবে ছেলে মেয়েরা নষ্ট হয় স্কুলে যাওয়ার পথে আসার পথে খেলার সময় এবং যেভাবে আপনি দেখবেন যে কোনো কোন ছেলে চরিত্র নষ্ট হয়ে যায় এমন এমনকি তথাকথিত প্রেমের মধ্যে যে পড়ে যায় এই যে ভালোবাসার কাহিনিগুলো এগুলো কীভাবে ছড়িয়ে যায় আপনি দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে যদি এমন ছেলে বা মেয়ের সঙ্গে স্কুলের এগুলো আসা যাওয়া করে তাহলে তাদের জীবনে খারাপ চরিত্রে কি কি কাজ তারা করেছে এগুলোকে তারা বলা বলি করবে এবং টেকনিকগুলো তারা শিখিয়ে দেবে কীভাবে সে আয়োজনকে বাগিয়ে এনে ফেলেছে কীভাবে সে নিজে এই খারাপ পথে পা বাড়িয়েছে আমি আরেকটা এক্সাম্পল দিই আপনারা জানেন যে আমাদের বিভিন্ন দেশে যখন চোরকে জেলে ঢুকানো হয় শাস্তি দিয়ে তিন বছর দশ বছর সেখান থেকে যখন সে বেরিয়ে আসে আরও বড় চোর হয়ে বেরিয়ে আসে তার কারণ কী ওই জেলখানায় যখন ছিল চোরদের সঙ্গে চোরদের যখন দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে রাত দিন উঠোবাসা হয়েছে বিভিন্ন টেকনিকের আদান প্রদান করেছে কীভাবে সাকসেসফুলি চুরি করেছে কিভাবে বড় চুরি করেছে কিভাবে ধরা পড়েনি কিভাবে তাদের এই টেকনিক একজন থেকে আরেকজনের শিখে এইভাবে দেখা যাচ্ছে জেলখানা থেকে যখন এসে বের হলো চুরি তো বন্ধ করলোই না বরঞ্চ এবার আরও পরিপক্ক হয়েছে আরও বড়ো চোর হয়ে এসে আত্মপ্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিবারের প্রভাব আগে যেটা ছিল সেটা অনেক কমে যাচ্ছে এখন কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুবান্ধবের প্রভাব আরও বেড়ে গেছে সেই জন্য আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা আছে ছেলে মেয়েদেরকে আমাদের হেল্প করতে হবে ভালো বন্ধুবান্ধব বাসাই করার জন্য আসুন আমরা সালফে সালহীনদের কিছু গাইডেন্স নেওয়ার চেষ্টা করি লুকমান আলহি সাল্লা যিনি একজন বড় নিককার ছিলেন আবিদ ছিলেন করানি কারিমে যার নামে একটি সুরা পর্যন্ত আছে সুরাতুলকমান তিনি তার যে অনেক নসিহত করেছেন কোরআনকারিম এসেছে এর বাইরেও হাজিসের মাধ্যমে কিছু নসিহত পাওয়া গেছে সেখানে তিনি বলেছেন ইয়াবু নাই তাক মিনানৎস আল্লাহ তালার তাকোয়ার পরে আল্লাহকে ভয় করার পরে মনে রেখো তোমার ভালো সঙ্গী তোমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদা এর তুলনায় আর কিছু হয় না আল্লাহ তালার ভয়ের পরে তুমি ভালো সঙ্গেকে গুরুত্ব দিবে। অমর আবুল খাতব তিনি এ ব্যাপারে গাইড করেছেন তিনি বলেছেন ফিমা লামাক লাখ যেটা তোমার প্রয়োজন নেই সে বিষয়ে তুমি কথা বলো না ওয়াহতাজেল আদু ওয়াক তোমার দুশ্মনকে এড়িয়ে চলা তোমার জন্য কল্যাণকর ওয়াহাদ সাদি কাকা ইল্লাল আমিন খবরদার সঙ্গী বাসাই করতে বিশ্বস্ত লোক ছাড়া অন্যদেরকে ট্রাস্ট ওয়ার্দি লোক ছাড়া তুমি বন্ধু হিসেবে বাসাই করো না ওয়ালা আমিনা ইনসা আল্লাহ আজ ওয়াই তুই অহু আর বিশ্বস্ত হওয়ার জন্য অত্যন্ত জরুরি যে সে লোকটি আল্লাহ তালাকে ভয় করবে এবং আল্লাহ তালা হুকুমকে মেনে চলবে এটি হচ্ছে ভালো বন্ধুর ক্রাইটেরিয়া ওয়ালা তাম সীমা আল ফাজের ফাই আল্লেমা কামিন ফুজুরিহি খবরদার ফাজের গুণাগার লোকদের সঙ্গে চলাফেরা করো না তার সঙ্গে চলতে গেলে সে তার অনেক গুণার টেকনিকগুলো তোমাকে শিখিয়ে ফেলবে ওলা তুতলে আলা সের রেখা আর এরকম যে বন্ধু নেককার নয় দিনদার নয় চরিত্র বান নয় বিশ্বস্ত নয় তার কাছে তোমার গোপন কথা কখনো বলো না ওলা তুষা ফি আমরিকা ইল আল্লা দিনা ইয়াউনাল হা না তোমার যে কোনো ব্যাপারে পরামর্শ করতে হলে শুধু ওই লোকদেরকেই পরামর্শ করো যারা আল্লাহ তালাকে ভয় করে অন্য রেওয়ায়তে এসে তিনি বলেছেন অমরদ্দী আল্লাহ আনহু আবদুল বা ইসলামী খাই আহিন ইসলামের মতো নিয়ামত এই দিনের নিয়ামতের পরে একজন ভালো বন্ধু একজন ভালো সঙ্গী নেককার সঙ্গীর মতন এত বড় নিয়ামত আরেকটি নেই ইসলামের পরে ভালো সঙ্গী হচ্ছে সর্বোচ্চ নিয়ামত আলীবন আবি তালেব রদাহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আলাইকুম ইমিয়ামা তোমরা সময় ভালো সঙ্গী ভাইদেরকে বাসাই করবে মনে রেখো দুনিয়ার মধ্যে এবং আখেরাতের মধ্যে এরা হচ্ছে অন্যতম ভালো সম্পদ আল্লাহ তসমাউলা কাউলি আহলিন্নার কোরআনে পাকে জাহান্নামিদের আফসুস করার কথাটা কি শুনুনি ফেমা আল্লাহ নামিনা সাদি তিন হামিম জাহান্নামের আগুনে জ্বলতে গিয়ে তারা আফসোস করে বলবে আজকে আমাদের জন্য সুপারিশ করার কেউ নেই আজকে আমাদেরকে একটু সাহায্য করার মতো অন্তরঙ্গ কোনো বন্ধু নেই আবু দারদা রাদি আল্লাহ আনহ আজুল সাহাবি তিনি বলেন লাউলা সালাসুন লা ফি সালাহুল লাহবাবি বতনিল তিনটি জিনিস না থাকলে আমি মাটির নিচে চলে যাওয়াটাই পছন্দ করতাম উপরে না থেকে সেটা হচ্ছে লাউলা এখয়ানুল লি ইয়ানি এমন ভাইরা এমন বন্ধুরা যারা আমার কাছে এসে ইয় তাকুনা তৈলাম ক্যামাইন তাকসামার তারা আমার সঙ্গে এমন সুন্দর সুন্দর কথা আলোচনা করে যেভাবে মানুষ সুন্দর সুন্দর ফল বাসাই করে আগ্রহ সহকারে পছন্দ করে নেয় আউ ওয়াফির ওয়াজি সাহজাল অথবা তারা আমাকে উৎসাহিত করে অথবা দুই নম্বর কাল হচ্ছে যে আমি যদি আল্লাহ তালার কাছে নিজের কপালটাকে সেজদায় অবনত করে দেই মাটির সঙ্গে ঘষে দেই সেজা করতে গিয়ে সেটা যে দুনিয়ার মধ্যে আমার জন্য দ্বিতীয় কল্যাণকর বিষয় আহাতি সাবিল আজও জল অথবা আল্লাহ তালার রাস্তায় সকালে বিকালে কিছু সময় কাটানো মোহাম্মদ আসে রহমতুল্লাহ আলহি বলেন মা বাকিয়া ফিদ্দুনিয়া আল্লা বিহি ইল্লা সালাহ জামায় আতান অলিখুয়ান দুনিয়ার মধ্যে আমার জন্য দুইটা জিনিসই ভালো পছন্দনীয় আকর্ষণীয় রয়েছে একটি হচ্ছে জামাতে নামাজ পড়া আরেকটি হচ্ছে ভাই বন্ধু যারা দিনদার তাদের সঙ্গে মিলিত হয়ে কিছু সময় কাটানো সর্বশেষ বেলালিমিন সাদ রহমতুল্লা আলী বলেন আখ উল্লাকা কুল্লাম আলাকিয়া দেখা রাকা হাজ রেকা মিন আল্লাহ খাইকা মিনা কুল্লাম আলাকিয়াকা ওজা আফিকা ফিকা দিনারান তোমার যদি এমন বন্ধু থাকে এমন সঙ্গী থাকে এমন তোমার অন্তরঙ্গ লোক থাকে যে ব্যক্তি তোমাকে যখনই দেখা হয়ে যায় তোমাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ তালার সঙ্গে নজরিক হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জনের জন্য সেই ভাইটি তোমার এত ভালো এমনকি তার পরিবর্তে যদি তোমার এমন কোনো বন্ধু থাকে যে দেখা হলেই তোমাকে একদিন আর দিয়ে দেবে কিন্তু দিনের ব্যাপারে তোমাকে কোনো উৎসাহিত করছে না সেই বন্ধুর থেকে যেই ব্যক্তি তোমাকে টাকা পয়সা দুনিয়াদারি দিক থেকে যদি হেল্প নাও করতে পারে কোনো আফসোসের কারণ নাই কিন্তু যদি আপনার দিনের ব্যাপারে সহযোগিতা করে সেই বন্ধু আপনার জন্য একটা নিয়ামত আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে আমার বন্ধু গ্রহণ করার তফিক দান করুন আমিন জামার রাস্তা তাম সৃষ্টির জন্য शांति दूध आज सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी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 कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देख उल्मुल कुरान और इदर्श कल रे आठ ट्रचार सकाल सारे बीस टी बांगल